িল্লাফা বাদুফা দিন وَيَديرُ مَخْهُوبِ <المغضوب> عَلَيْهِمْ وَالنَّادِرِينَ <ولا> وقال النبي صلى الله عليه وسلم تركت <طرق> فيكم امرين لا <لم تغلوا> تضلون ما تمسكتم <الحمد لله> الحمد لله مكفى وسلام على عباده الذين صفى أما بعد فأعود بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغذوب عليهم ولا الظالين وقال النبي صلى الله عليه وسلم طرقت فيكم أمرين لم تظلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله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 اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلاب كماله কশা জমালি হাসন তালিহ্লু আলি আলি বলা গন কমালি কশ ভা বি জমালি হাসন তামি উফ সালি সুল্লু আমলেন শুনবাতে অভিজ্ঞান করেন আমিন আপনি সরেন কিন্তু এই লাইট বন্ধ করেন না উপরে লাইট আছে চোখে লাগে যান অনেক হয়েছে যা কিছু আলোচনা হয়েছে যা কিছু আপনারা শুনেছেন এগুলো সব যদি আমলি জিন্দিগিতে এসে যায় তো নাজাদের জন্য কাফি আমলি জিন্দিগিতে ওয়াজ গুলো আনা এবং আমলি জিন্দিগিতে অগ্রসর হইবার জন্য হৃদায়তের ওপরে চলা এর জন্য তৌফিক লাগবে কারেন আমাদের মালিককে আওয়াজ করে বলেন মালিক সকলে মিলে ডাক হৃদায়তের পথে চলতে চলতে আমলে জিন্দিগিতে কামিয়া প্রাপ্ত পান্দাদের পথে চলবার জন্য রবিকারিবির তৌফিক মানৌফিক দান করে আর যদি আল্লাহ কবুল না করেন সারা রায় তো আর নামাজ পড়ত না আর আল্লাহ যদি কবুল করেন শুনবে অল্প তাকে গুমরা করার কেউ থাকে না আল্লাহ যদি কোর পথ প্রসর করে দেয় তাহলে তারে ওয়াজ দিয়া পথ দেখানোর কেউ থাকে ওয়াজ করে তারে পথ দেখান যায় না এই জন্য আল্লাহর আল্লাহ হৃদায়তের পথে চলার জন্য ইবাদ বনায় দিস বান্দা বলবি আপনি আমাকে সিরাতে মুস্তিম দেখা দেন হৃদায়তের সরল সহজ পথ দেখা দেন সেরাতে মুস্তিম চইলা বহু বান্দা আমার কাছে পুরস্কার পাইছে তাদের যে চলার পথ ওইটাই সেরাতে মুস্তাকবে পরে আল্লাহ তারা বলতেছেন কোন পথ সেরাতে মুস্তাকিম যে পথে আল্লাহর পেয়ারা চলে কাছ থেকে পুরস্কৃত হয়েছে যে পথে চইলা আল্লাহ পছন্দের বান্দরা আল্লাহর পক্ষ থেকে পুরস্কৃত হয়েছে ওই পথে আল্লাহ আপনি আমাদের পরিচালিত করেন এটা দোয়া হবে বান্দার জন্যই বান্দাদের লিষ্টি করতেছে। করতেছেন পুরস্কার প্রাপ্ত কারা পুরস্কার প্রাপ্ত চারজন মানুষ যারা আল্লাহর কাছ থেকে হৃদায়তের পথে চলে পুরস্কৃত হয়েছে এমন কাফেলা কাফেলা মিছিল বিনা হিসাব নাই ভিআই লাউন্স দিয়ে তারা আল্লাহর জামনাতে প্রবেশ করবে এমন পুরস্কার প্রাপ্ত চারটি ড্লা কাশ থেকে পুরস্কার প্রাপ্ত বন্ধা তাড়া কাছেন অন্যত্রে আল্লাহ বল পুরস্কার পাইছে তারা চার দল এক নাম্বার পুরস্কার প্রাপ্ত দল হলো বয়কম্বরদের দল যারা নভুয়ের ধনি ধনী হইয়া আল্লাহর কাছ থেকে পুরস্কৃতের দল যাদেরকে মনোমিত মানুষ বানায় আল্লাহ জমিনে পাঠাইছে এই পয়গম্বর্থটা সিরাজিমের পথ পয়গম্বররা আল্লাহর নির্বাচিত বান্দা এরা জান্নাতি পুরস্কার প্রাপ্ত এক নাম্বার কােন আপনার আমার নবী সর্বরে দু আলম নবী মোহাম্মদুর রসুল সকলের জবান খুলে বলুন জবান খুলে সরদার অগ্নি পতাকা নিয়া হাঁটবেন নবীর পেছনে সকল পয়াগম্বররা সবার আগে বিনা হিসাব জান্নাতে যাবে বিনা হিসাব জান্নাতি। এই পুরস্কার প্রাপ্ত এই মাতাম যারা দুনিয়াতে হাসিল করেছে তারাও বিনা হিসাব আলার জান্নাতে প্রবেশ করেছে খোঁজ খবর হলো পাঠানোর সিলসিলা বন্ধ হয়েছে কিন্তু যদি মুজাহাদা করে তাহলে সিদ্দিকের দপ্তরে নাম উঠাইবার অপশন খোলা আছে। কেউ যদি মেহনত করে যে সিদ্দিক হয়ে যাবে তাহলে সিদ্দিকের দরবাজা কিন্তু খোলা প্রবেশ করবে আকবাদ করে বলেন আবু বকারি বসুল আল্লাহ নবীর খলিফা মুসলিম জাহানের প্রথম খলিফা আমিররিন আবু হজরত সিদ্ধান্ত সিদ্দিকদের বিশাল একটা দল পাবন মূর্তির পিস পিসি জন্ম সিদ্দিক যাবে যে কাপেরাটা হবে বিনা জিসেলা যদি কেউ হইতে চায় উপায় কি সিদ্ধিক হলো তারা যারা হুবহু ফটো কপি উম্মল সেগুলো দিয়া নিজেকে সজ্জিত করিয়া আল্লাহর পছন্দের রঙের বান্দা হয়ে গেছে আল্লাহ আকবার বলেন আল্লাহ সকলি সিদ্দি তাদের উপরে আল্লাহ রাজি সিদ্দিকরা শ্রেষ্ঠ কাফেলা। যাদের উপরে আল্লাহ সিদ্ধান্তা আল্লাহর উপরে রাজি আর আল্লাহ সাহাবিদের উপরে রাজি আখলা কে রঙিন বাংলা গুলা সিদ্ধি হতো সিদ্ধিকদের আরো কিছু পরিচয়ে বুজুর্গরা বলেন সিদ্ধিকদের অবস্থা এমন হয় ভেতর যেমন বাহির তেমন সিদ্ধ কথা যেমন কাজ তেমন সিদ্দিকরা আল্লাহকে এমনি পাইতে চায় সিদ্ধি গণের দিনের হালাত আমি চাই তোমাকে আর কিছু আমার দরকার নাই তোমাকে আল্লাহ সন্তুষ্টি কামাই করার জন্য সিদ্ধি খ দুনিয়ার সাথে রাতি তো রাজি আল্লাহর জান্নাত তো আল্লাহরে পাওয়ার জন্য তার তারাতে পড়তেন আল্লাহ আমার কিন্তু ওই জান্নার দরকার নাই যে জান্নাতে তুমি নাই আল্লাহ তোমারে পাইতে যায় যদি জাহান নামে চলতে হয় এরকম যাদের কলভি তৈরি তারা সিদ্ধি আজ যদি কেউ তার কলের রঙ এরকম তারা ফেলতে পারে সে সিদ্ধি আকবা মানে আবু বাক আর সর্বরে দোয়া নম নবীর মাসখানে নিঃস নিতে সরকার যেমন আবু বাক তেমন बन बन सरकार जबान जेम बकर जबान तेम सरकार नजर जेमन आबू बकरे जाकर मुखे तरू बकरी गुणी शुदू मात्र एक তখন তার জান্নাত শুধু ভিআইপি হয় নাই ভিআই সর্বরে তো আলম নবী বলেন আবু বাকর তুমি আল্লাহ দিদার করতে আবু বকার আল্লাহর জান্নাতের আঠ দরওয়াজা তোমারে এটা বলো সে দীর্ঘ আগমন খোলা কিছু কিছু সিদ্ধান্দার জমিনে আসবে যারা সিদ্ধানের সুন্নতের খেলা কাজ তারা করবে না সিদ্ধি যারা দ্বিতীয় সারীর পুরস্কার প্রাপ্ত কা ফেরা আল্লাহ সিদ্ধি আমাদেরকে চালাও আল্লাহ নিরাপদা হিসাব জান্নাতি সদস্য যারা পুরস্কার প্রাপ্ত তাদের তিন নম্বর হলো সোহাদা শহীদ যারা কালিমাতুল্লার জন্য গায়ে তাজ এখন জাম কোরবানি দিয়ে দিছে হিফাজতে কোরআনের জন্য যারা তাদের জানের কোরবানি পেশ করেছে তারা সিদ্ধিপা তারা তোমার জন্য শহীদ কথা বিনা জান্ন প্রবেশ করবে এজন্যের দোয়ালম নবী আপনি আমাদেরকে শাহাদে ধন্য করে দেন্লাহ আমাদেরকে শহীদ মরণ দান করেন শাহাদাতের মত দান করেন আল্লাহাম বলেন তারা পুরস্কার প্রাপ্ত জান্নাতি তারা এমন পুরস্কার প্রাপ্ত তারা কবর জগতে আল্লাহর খানা খায় একটা দল আছে কবরে আল্লাহর খানা খায় তারা কবর দা সোহাদা الله اكبر الله اكبر الله قال ولا تقولوا لمن قتل في سبيل الله أموات ولا تقولوا لمن قتل في سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون ولا تحسبن الذين সব্লা সব দিনা পোতিলোফি সব উন্নী কিন আল্লাহ রে জরা শহীদ হয় তোরা জিন্দা আল্লাহ কব খায় দান দান যদি তোমাকে কোরআন হেফাজতের জন্য ডাক দেয় দিনের জন্য যদি ডাক দেয় হবে জান যাবে ইসলাম মিথ্যে দেওয়া যাবে না কোরআন মিথ্যে দেওয়া যাবে না যাবে না যাবে না আল্লাহ আপনি আমাদেরকে শাহাদাতের মত করেন जर भांडा नै कला তারা ইমানের মিষ্টতা কিছু মানুষ আছে রাজনীতি করে মজা পায় কিছু আছে তাহা যুগ করে মজা পায় কিছু আছে এলোম এলনচা গান মজা পায় আর কিছু আছে ঠান্ডা করে পায় কিছু আছে আল্লাহ গুলামী করলে তাদের দিল ঠান্ডা হয়ে যায় কিছু আছে নগ্ন চিত্র দেখলে চোখ ঠান্ডা হয়ে যায় আর কিছু আছে সরবারে সেই হাসরাত রক্তিকারি নির্দিদারের লজ্জ তাদের ভিতরে চলে আয় এমনও সাল বাংলার হাফিজি সাল হিন্দের সরকার বাংলার পীরজি সাল হিন্দার বাংলার সরকার বাংলার মুসলিম বাংলার পীর সাহেব চারমনাই সাল হিনের সর্দার বাংলার বাংলার জান্ন বাংলার আলিবুল এলিমার আলিমুলার মাথা আ তাদের লিবাসের দিকে নজর করে তাকাইনি। শামসুল হক ফরিদপুরের ঘুরবু শামসুল হাকিপুর খুশব পাওয়া যায় হৃদায়তাবের বুজুরা যারা তাদের ইবাদতের লজ্জত দিয়া ইবানের সাপ পায় এরা সাল এদের জন্য জানিব তারা ইসলামে তুষ্ট তারা ইবাদতে তুষ্ট তারা সর্বে তো তারা আল্লাহ নির্দেশ মায় না তারা তুষ্ট তারা ইমানের সাদা সাজন করে ফেলেছে সরকার বলে জান্নে যাবে কি জান্নাত বন্ধু হিসাবে পাবে একদল মানুষ যারা এদের মতো মানবদেরকে দেখিয়া দেখিয়া কোরআন হাদিস नबीर इता आतना कत समय আল্লা সহপতি সহপতি আল্লাহ আল্লাহ অনুকরণের রং তাদের জান্নাতি বন্ধু হিসাবে এই সকল বিনা হিসাব জান্নাতি যারা তাদেরকে বন্ধু হিসাবে দান করবে বন্ধু হিসাবে দান করবে আল্লাহ বলেন فأولئك مع الذين أنام الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين اي شكو البانده دي الشتي الله قلقا ديرك الجنة دي بي الله الله الانشرن قربت جنة الله قلقا কোরআন সর্বারের মাধ্যমে দুই জিনিস দিয়ে গেলাম একটা হলো কোরআন একটার নাম কি জোরে বলান আর জোরে আওয়াজ করে জোরে বলেন একটার নাম আর একটা হলো যদি যদি হয় এ দুটোই যদি মুমিনের কবর পর্যন্ত পাথে হয় তাইলে সে চলে যাবে ইন্দ্রের সাথে জানাতে হইতে পারে সে বেলালের মতো গোলা ঠিক করে ফেলছে সেও আল্লাহ জাননাতে চলে যাবে আল্লাহ আকবর কোরআন হাদিস কেমনে মানবে কোরআন হাদিস দেখে দেখে কালি মানব দেখে দেখে মানব পাতা উল্টে উল্টায় কোরআন হাদিস মানবোলাম করব আর মানবো নাকি বলেন না কেন কোরআন মানবে কেমনি কোরআন মানবে যেমনি আমিনু কামা আমরা যেমনি মানুষের সামনে আর এক দল হলো মোকাল গাইরে মোকাল্লিদিন একদল হলো মজিদাহী সাহাবিদের ভিতরে এমন কিছু আছে যারা গার্মেন্ট শ্রমিক ভাই তোমাকে বলছে তোমার মতো শ্রমিক ছিল যারা ময়দানে রাখার গিনি করেছে ছাগল চালাইছে যারা ময়দানে রাখাল হয়ে ছাগল চড়াইছে যারা মানুষের পুলিগিরি করেছে করেছে এই সকল মানুষ যারা দিন হাসিল করতে পারে নাই মূর্খ ছিল মূর্খ মূর্খ মর্শিদে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করেছে আকলের কমজুরি কিন্তু আল্লাহর পশ আমলের আমল তারা করে দেখে দেখে আমল করে তাদের কাছে জিজ্ঞাসাবাদ করে আমল করে সাহাবিদের সবাই পুরাণের ভাষা বুঝে না আরবি ভাষায় জন্মাইছে কিন্তু আরবির গভীরে উদাহরোগ্যতা খেলা কিন্তু এই তকসিফটা কি করবো কেমনে বুঝবো আল্লাহ বুঝাইছে কারণ পুরানের কিছু মাসায় আছে সুস্পষ্ট আরবি ভাষায় জন্মগ্রহণকারী সাহাবি হয়ে ঢুকার যোগ্যতা রাখে নাই যে ইদনা আব্বাসের আশ্রয় গ্রহণ করেছে কারণ আরবির জবান আল্লাহ আর বলোরে আমি কন না কেন রফে দেন করেন না কেন পায়ে পায়ে যা থাকা ধরেন না কেন এটা করেন না কেন ওটা করেন না কেন ফটোবাজি কর্লা তালা সুরকমে তোরা শিখাইছে কাছে আল্লাহ ইহুদিদের মতো মাতব্বর আমাদের বানায় না ইহুদিরা কিরকম মতন ছিল ইহুদিরা খানি তর বোখারি ঠিক খারী শরীফের হকায় করা হ্যাঁ বোখারি শরীফ আমরা পড়েছি বোখারি শরীফের হক আমরা আদায় করিফ এদেশের দাওয়াত তিজ্লাদের নকশা এদেশের হকানি পীর মজুর করা নকশা কোরআন হাদিসের আমলের নকশা এদেশের মুস্তা দেভাবে আছে যা বুখারি মুসলিমে নাইতারা মাহাজির আমার কথা হল আসল পুরাণ সন্ন্যার আমল রিচাউল্লা করে আমরা সিরাতে মুস্তাকে চলি আমারও মরব্বি শ্রদ্ধা ভাজন বড় ভাই হাজরতুল আলাম আল্লামা হজরত মৌলানা জুবায়ীত বরকা তুহ এসে পড়েছেন যানি আগিয়া তো খত পুরস্কার প্রাপ্তদের পথে চালাক আসসালাম ডাবলিউ ডাব্লিউ ডাবিদিনা ডট কম